اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اندায়ময় পরল দালু আল্লাহর নামে আল اتاকা হাদিসুল ওয়াসিয়া তোমার নিকার্ট কি কিয়ামতের সংবাদ আসেনি ফাজউয়ম ইন খাশিআ শাইদিন আনেক মুকমনদল অবনতু আমিলাতুন নাসিবা গিস্টু ক্লান্ত হেবে দসলান আরান উহাদেরকে অত্যুষ্ণ প্রষ্ট্রবন হইতে পান করানো হইবে উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্ঠকময় গুল্ম ব্যতীত যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুদার নিবৃত্তি করিবে না অনেক মুখমন্ডল সেই দিন হইবে আনন্দ উজ্জ্বল নিজিদের কর্ম সাফল্য পরিতৃপ্ত সমহাং জেখানে তারা অসার বাক্য শুনিবে না ফিহা আইন সেখানে থাকিবে বহুমান প্রশ্রবণ উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা প্রস্তুত থাকিবে পানপাত্র। এবং বিছানো গালিচা তবে উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে ও आकाशर दिखे कि ऊर्धेमाल दिखे की, तो करा की स्थापन दिखे कि विस्तृत करा तुम्हें उप नियंत्रक न তবেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরি করিলে আল্লাহ উহা কে দেবেন মহাশাস্তিহম আমারি নিকর আমারই নিকট তুমই হিসাব অতঃপর উহদের হিসাব নিকাশ আমারই কাজ